এই পরিবেশিত হবে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে রসল সাল্লাহ আলী কয়েকটি চিঠি নিয়ে আলোচনা করেছিলাম এই চিঠিগুলো আরবের বাইরে বহির্বিশ্বে ইসলামের সম্প্রসারণের ইঙ্গিত দেয় চিঠিগুলো পাঠানো হয়েছিল হুদায় বিহার সন্ধির পর আর খাইবার যুদ্ধের পরেই মুতার যুদ্ধের মাধ্যমে ইসলামের বৈশ্বিক মিশন বাস্তবায়ন শুরু হয় রসল সাল্লু আলী ওয়াস্লামের জীবনের এই পর্যন্ত যতগুলো জিহাদ হয়েছে সেগুলো পরিধি মূলত আরবের অভ্যন্তরে রাজনৈতিক শক্তিগুলো দমন করা পর্যন্তই বিস্তৃত ছিল তাই মুতার মোতারযুদ্ধকে বলা যেতে পারে একটি নতুন পর্যায়ের সূচনা বিন্দু কেননা এর মাধ্যমে মুসলিমরা বিশ্বের তৎকালীন পরাশক্তি বা সুপার পাওয়ার রোমানদের সাথে সংঘাতে প্রবেশ করে মুতার যুদ্ধের মাধ্যমে রোমানদের সাথে মুসলিমদের যে সংঘাতে সূচনা হয়েছে তা চলতে থাকবে ক্যামত পর্যন্ত এটি থেকে জানা যায়। প্রসঙ্গত রোমান বা রোম বলতে হাদিসে মূলত পশ্চিমাদেরকে বোঝানো হয়েছে আর শাম বলতে বোঝানো হয় বর্তমান সিরিয়া লেবানন ফিলিস্তিন এবং জর্ডান এই দেশগুলোকে যা আমরা আগেই আলোচনা করেছি এই যুদ্ধে মুসলিমদের বিপক্ষ শক্তি ছিল আরবের গাস্তান গোত্র এবং বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্য গাস্তান হল একদল আরব খ্রিস্টান সে সময় তারা ছিল রোমানদের আশ্রিত বা আজ্ঞাবহ একটি রাজনৈতিক শক্তি তাদের নিজস্ব রাজ্য সামরিক বাহিনী ছিল কিন্তু তার রোমানদের প্রতি অনুগত ছিল এবং তাদেরই পরিভাষায় একে বলা যেতে পারে স্বার্থ স্টেট। মুতার যুদ্ধে মুসলিম এবং খ্রিস্টানরা সর্বপ্রথম মুখোমুখি হয় একটি যুদ্ধের ময়দানে যদিও এই যুদ্ধের সূত্রপাত আরও কয়েক বছর আগেই হয়েছে এর আগে দুমাতুল জান্দালে দুটো সারিয়ার কথা উল্লেখ করা হয়েছে সেগুলো ছিল কোদায় নামের একটি আরব খ্রিস্টানদের বিরুদ্ধে এটি ছিল হিজড়ি পঞ্চম বর্ষের ঘটনা ষষ্ঠ বছরে আরবের দুটি গোত্র জুদাম এবং লাখাম গোত্রের হাতে রসল সাল্লাহ আলি আসলামের সাহাবি দিহিয়া আল কালবি রাদেলহ আনহু আক্রমণ শিকার হন এর প্রত্যুত্তরে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসলাম জায়েদিন হারিসা রাদেল্লাহ আনহুর নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করেন এবং জুদাম গোত্রকে তারা পরাস্ত করতে সক্ষম হন একই বছরে মুদাস এবং কোদাহা গোত্র জায়েদ এ হারিসা এবং তার সৈন্যদের আক্রমণ করে। হুদাইবিয়া সন্ধির পর মুসলিমদের বিরুদ্ধে আরবের উত্তর দিকের গোত্রগুলো সামরিক তৎপরতা বেড়ে যায় বিষয়টা বেশ গুরুতর পর্যায়ে ধারণ করে যখন তারা আল হারিস ইবেন আল ওমায়র আল আসাদিকে হত্যা করে আল হারিস ছিলেন আল্লা রসুল্লাহ আলী আসলামের পক্ষ থেকে রোমান গভর্নরের কাছে প্রেরিত দুধ দামাসকাসের রাজার কাছে দুধ পাঠানো হলে সে কোন পাত্তা তো দেয়ইনি উল্টো মদিনা আক্রমণের হুমকি দেয় অন্যদিকে জাত আতলা নামক স্থানে আল্লাহ রাসুলস আলী আমাদের নেতৃত্বে পনেরো জনের একটি দলকে তারা সে অঞ্চলের লোকদের ইসলামের দিকে আহ্বান করেন কিন্তু তারা এর জবাব দেয় তীর হামলায় আমর এ বিন কাব ছাড়া সবাই মারা যান এই ঘটনাগুলো ঘটে মূলত শামে তৎকালীন শ্যাম ছিল রোমান সাম্রাজ্যের মদতপুষ্ট তারা শামের মুসলিমদের উপর অত্যাচার করতে থাকে মায়ানের গভর্নর মুসলিম হয়েছে এই খবর শুনে তারা তাকেও হত্যা করে এই সমস্ত ঘটনা মোতার যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে এই যুদ্ধ ছিল মুসলিম এবং রোমানদের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ সিরাতে এটাই একমাত্র যুদ্ধ যেখানে রসলাস্লাহু আলিউস্লামের সরাসরি অংশগ্রহণ না থাকা সত্ত্বেও এই যুদ্ধকে গাজা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে সাধারণভাবে রসল সাল্লাহু যে সব যুদ্ধে থাকতেন সেগুলোকে বলা হত গাজওয়া আর তিনি না থাকলে সারিয়া তাৎপর্যের দিক থেকে তাই মমতার যুদ্ধ বদর উহুদের কাতারে চলে আসে আর রোমানদের ভূমি আক্রমণ করার জন্য হিজরি অষ্টম বর্ষে আল্লাহ রসুল্লাহ আলীবীদের আহ্বান করলেন্লাহু আলী ওয়াসালাম তিন হাজার জনের একটি শক্তিশালী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলেন সাধারণত কোন অভিযান পাঠানোর সময় আল্লাহ রসুল্লাহু আলী ওয়াস্লাম একজন আমির নিযুক্ত করে দিতেন কিন্তু এবারে তার ব্যতিক্রম হলো। তিনি ক্রমানুসারে তিনজন সাহাবিকে আমির হিসেবে নিযুক্ত করলেন বললেন আমির হচ্ছে জায়দেন হারিসা যদি সে শহীদ হয় তাহলে জাফির বিন আবি তালিব আর যদি সেও শহীদ হয় তাহলে আবদুল্লাহ এবেন রাওয়াহা আল্লাহ আলী ওয়াসলাম জায়দেন হারিসা রাদেল আনহুকে ঠিক সেই স্থানে যেতে আদেশ করলেন যেখানে আল হারিস এবেন আল ওমায়ের আল আসাদ রাদেল্লা আনহুকে হত্যা করা হয়েছিল সাহাবিদের জন্য এই অভিযান বিশেষ গুরুত্বপূর্ণ ইতপূর্বে রসল্লাহ আলী ওয়াসলামকে ছাড়া এত বড় বাহিনী নিয়ে তারা কোথাও যুদ্ধ করতে চাননি এছাড়া রসল সাল্ল আলী আসলাম তিনজনকে আমির হিসেবে নির্ধারণ কর দিয়েছেন যে কারণে সম্ভবত জাইদ ইবেন হারিসা এবং জাফর এবেন আবিত আলিব ধারণা করতে পেরেছিলেন যে তারা এই যুদ্ধে শহীদ হবেন অভিযানের আগে আল্লাহ রসুল্লাহু আলী সবাইকে উদ্দেশ্য করে বলেন তোমাদের উদ্দেশ্যে আমি নসিহত করছি তোমরা আল্লাহকে ভয় করবে এবং নিজেদের প্রতি সদয় হবে আল্লাহর নামে আল্লাহর পথে তোমরা জিহাদ করবে তাদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর কুফরি করে কোন শিশু নারী জরাজীর্ণ বৃদ্ধলোক কিংবা যারা আশ্রমে বসবাস করে তাদেরকে হত্যা করো না খেজুর গাছের কাছে যাবে না কোন গাছ কাটবে না কোন বাসাবাড়ি ধ্বংস করবে না যখন মুশ্রিকদের মধ্যে শত্রুদের সাথে মুখমুখি হবে তাদের তিনটি প্রস্তাব দেবে হয় ইসলাম নয়ত জিজিয়া কিংবা যুদ্ধ যখন সমস্ত প্রস্তুতি সম্পন্ন হল নবীজি সাল্ল আসলাম সবাইকে বিদায় জানাতে এলেন তাদের জন্য দোয়া করলেন বললেন আল্লাহ তোমাদের রক্ষা করুক এবং আমাদের মাঝে আবার ফিরে আনুক তোমাদের ভালো ছিল আব্দুল্লাবিন রাহর আদিল্লো আহু ভাবলেন আচ্ছা আমি তো একা মানুষ আমি একটু পরে বেরোলে আর কি এমন হবে আল্লাহ রসুল্লাহ আলিউসলামের সাথে জুমা আদায় করে তারপরেই বের হই এরপর মূল বাহিনীর সাথে যোগ দেব আল্লাহ রসুলের সঙ্গে আব্দুল্লাহ আল্লাহর সাথে জুমা আদায় সুযোগ থেকে বঞ্চিত না কিন্তু তিনি এই কাজের চেয়ে আরো দামি কাজ হাতছাড়া হয়ে গেল জুমার সময় আল্লাহ রসুল্লাহ আলী বিষয়টা খেয়াল করলেন আবদুল্লাহবেন রাহাকে ডেকে জিজ্ঞেস করলেন একই তুমি পেছনে পড়ে আছো যে আবদুল্লাবেন রাহা উত্তর দিলেন আমি চেয়েছিলাম আপনার সাথে জুমাশ তালাত আদায় করতে আলী বললেন যদি তুমি পৃথিবীর সমস্ত টাকাও খরচ করে ফেলো তবুও তাদের ধরতে পারবে না। আলী আক্ষরিক অর্থে এটা বোঝাননি যে আবদুল্লাহ ইবেন রওয়াহর আদুল্লাহ আনহু তার বাহিনীর সাথে যোগ দিতে পারবেন না তিনি বুঝিয়েছেন যদি তিনি পৃথিবীর সমস্ত টাকাও খরচ করে পুরস্কারের দিক থেকে কখনো তাদের ধরতে পারবেন না তাদের পেছনেই পড়ে থাকবে অথচ আব্দুল্লাহবিন রাহা খুব অল্প সময়ের জন্যই পিছনে ছিলেন ফজর থেকে জুমা কিন্তু ততক্ষণে তার বাহিনী রওনা হয়ে গেছে আর তিনি যে ফজিলত থেকে বঞ্চিত হয়েছেন সেটা আর কিছুতেই ফিরে পাবার নয় এমন কি যদি তিনি খোদ আল্লাহ রসুল আলী আসলামের সাথে জুমা আদায় করেন তাও সেই ফজিলতের সমান হবে না আল্লাহ রসোল্লের সাথে থেকে হয়তো তিনি আরো জ্ঞান লাভ করতে পারতেন শিখতে পারতেন আরো অনেক কিছু কিন্তু মুজাহিদ বাহিনীর সাথে বের হয়ে পড়া ছিল তার থেকেও অনেক বেশি ফজিলতপূর্ণ যদিও আবদুল্লাহ এমন রওয়াহার কাহিনীটি হাদিসের সনদ বিবেচনায় খুব একটা শক্তিশালী নয় তবে এই প্রসঙ্গে অন্যান্য সহি হাদিস আছে যা থেকে আমরা একই রকম শিক্ষা পাই যেমন রসলাস্ল আলী ওয়াসালাম বলেছেন কোন মুজাহিদ বাহিনীর সাথে বের হওয়া অথবা তাদের সাথে ফিরে আসা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম জিহাদ যখন ফরজ হয়ে যায় তখন অন্য কোনো অজুহাতে জিহাদ পরিত্যাগ করা যায়জ নয় আব্দুল্লাবিন রাহা জিহাদ ফিজাবল্লাহ পরিত্যাগ করেননি তিনি একটু দেরিতে সেই বাহিনীর সাথে যোগ দিতে চেয়েছেন সেটাও আলস্যের কারণে নয় তিনি চেয়েছেন আল্লা রসোল্লা সান্নিধ্যে আরও কিছু সময় থাকতে কিন্তু এটাও আল্লাহ আলী আসলাম পছন্দ করেননি আর যারা জিহাদকে সম্পূর্ণ পরিত্যাগ করেছে তাদের অবস্থা নিঃসন্দেহে আরো শোচনীয় আলী সাহাবিদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছিলেন পেছনে বসে থাকার কোন অজুহাত নেই আমরা জানি একটি হাদিস আছে যেখানে নবীজি সাল্লিম বলেছেন পারে নিজেদের যান দিয়ে মাল দিয়ে অথবা মুখের কথা দিয়ে কিন্তু এই হাদিসকে ঢাল হিসেবে ব্যবহার করে অনেকে ময়দানে জিহাদকে পুরোপুরি অগ্রাহ্য করে এটা সঠিক নয় শুধুমাত্র সম্পদ বা মুখের কথা দিয়ে মুশ্রিকদের সাথে জিহাদ করা যথেষ্ট নয় ক্ষেত্রে সাহাবিদের মাঝে যারা আলিম বা মিডিয়া অ্যাক্টিভিস্ট ছিলেন তারা মদিনায় বসে থাকতে পারতেন কিন্তু সেটা হয়নি সল্লাহ সাল্ল আলী আসলাম সেক্রেটারি হিসেবে কাজ করতেন মোয়াজ বিন জবালের মতো আলম ওসমান আফান কিংবা আব্দুর রহমান এ বিন আউফের মতো ধোনি সাহাবি যারা জিহাদের অর্থায়ন করতেন তারা সবাই জিহাদের জন্য বের হয়েছিলেন তাদের জ্ঞান সম্পদ বা কাজকর্মের দক্ষতা তাদের পেছনে থাকার কোন অজুহাত হয়নি স্বয়ং আল্লাহ রসলি বলেছিলেন ইস আমি যদি প্রতিটা সেনা দলের সাথে যোগ দিতে পারতাম ফিরে আসা যাক মোতার যুদ্ধের আলোচনায় সেনাবাহিনী আর স্বামে পৌঁছাল বর্তমান সময়ের জর্ডানে মানের গভর্নরকে যেখানে হত্যা করা হয়েছিল তারা ঘাটি গাড়লেন সেখানে সেখানে গিয়ে আবিষ্কার করলেন শত্রুপক্ষের এক বিশাল বাহিনী আরবের লেখাম জুদান বাহরা আর বালিগোত্র থেকে এসেছে পুরো এক লক্ষ সৈন্য আর হিরাক্লিয়াসের পক্ষ থেকে এসেছে আরও এক লক্ষ রোমান খ্রিস্টান সৈন্য রোমান সৈনিকরা কিন্তু বেদইনদের মতো নয় তারা ছিল পেশাদার প্রশিক্ষিত এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত মুসলিমরা আশা করেনি শত্রুপক্ষের সৈনিক সংখ্যা এত বেশি হবে মুসলিমরা ছিলেন মাত্র তিন হাজার আর শত্রুসংখ্যা দুই লাখ তুলনারও বাইরে এক মুসলিম সৈনিকের বিপরীতে ছেষট্টি জন কাফিল সৈনিক এর আগে মুসলিমরা সর্বোচ্চ দশ হাজার সৈন্য সেনা দলকে সামাল দিয়েছে কিন্তু দুই লাখ সৈন্যের দলের মুখোমুখি হতে হবে এমনটা হয়তো তারা চিন্তাও করেননি তারা দিন ধরে মাসোহারা করলেন কি করা যায় যা আছে তা দিয়ে লড়বেন নাকি রসল সাল্ল আলি আসলামের কাছ থেকে পরবর্তী নির্দেশনা আসার জন্য অপেক্ষা করবেন কেউ কেউ এক কাজ করি রসল সাল্ল আলি আসলামের কাছে একজন দূত পাঠাই তাকে জিজ্ঞেস করি কি করা উচিত এবং অপেক্ষা করি তিনি যদি চান অতিরিক্ত সৈন্য পাঠাবেন এবং তিনি চাইলে তখন আমরা যুদ্ধ করব কেউ কেউ বলল আমরা বরং চলে যাই নিরাপত্তায় সবার আগে দুই লাখ সৈনিকের খবর পেয়ে অনেকেই মশরে পড়েছিলেন উঠে দাঁড়ালেন আবদুল্লাহ এমন রাহা রাদ আনহ পর্বত সময় ইমান বুকে নিয়ে বলে উঠলেন ভাইয়েরা তোমরা কি সেই জিনিসকে অপসন্দ করছ যেটা সন্ধানে তোমরা বেড়ে এসেছ সেটা কি আমরা আমাদের সংখ্যা বা শক্তি দিয়ে যুদ্ধ করছি না আমাদের শক্তি হল আমাদের দিন কাজে এগিয়ে চলো ভাইয়েরা এগিয়ে চল আমাদের জন্য দুটো ভালো পরিণতিই অপেক্ষা করছে হয় শত্রুর বিরুদ্ধে বিজয় নয়তো শাহাদা আব্দুল্লা ইবেন রওয়াহা রাদুল্লাহ আনহু খুব ভালো কবিতে লেখতেন সেই কবির আবেগ মাখা শব্দের ঝংকারে সাহাবিরা যেন প্রাণ ফিরে পেলেন বহুক্ষণ ধরে শুকনো তীরে পড়ে থাকা মৃয়মান মাছেরা হঠাৎ বৃষ্টির তোরে নদীর পানিতে গিয়ে পড়লে যেমন প্রাণ পেয়ে লাফিয়ে ওঠে আবদুল্লা ইবেন রওয়ার আদুল্লাহ আনহুর কথাগুলো ঠিক সেই বৃষ্টির পানির মতন সাহাবিদের হৃদয়ে প্রাণের সঞ্চার করলো। তারা প্রত্যেকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ হয়ে উঠলেন আর শঙ্কা নিমিশে দূর হয়ে গেল ভর ভরকর্ণ সাহস আর অনুপ্রেরণা আবার সবার মাঝে জিহাদে হারিয়ে যাওয়া মেজাজ ফিরে এল মাত্র তিন হাজার সৈন্যের দল নিয়ে দুই লক্ষ বাহিনীর বিশাল শত্রু সেনার সাথে লড়াই করার মতো প্রায় অসাধ্য কাজটি সাধনের ব্যাপারে সাহাবিরা দৃঢ়চিত্ত হলেন মুসলিমরা দাঁড়িয়ে আছে মৌতার ময়দানে আবু হরাইনার দেন লো তখন সবে মুসলিম হয়েছেন সেই যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর একজন সৈনিক ময়দানে দাঁড়িয়ে আবু হরাইরা অবাক হয়ে দেখছিলেন দুই লক্ষ সৈনিক বাহিনীকে। তার চোখে মুখে বিস্ময় এমন কিছু তার চোখের সামনে ঘটতে যাচ্ছে তিনি যা আগে কখনো দেখেননি তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যের মুখোমুখি হওয়া মানে নিশ্চিত পরাজয় মৃত্যু সেখানে অনিবার্য সম্ভবত কোন দেশ বা গোত্রের ঐতিহ্যে এমন নজির নেই তার বিশ্বাসই হচ্ছিল না এত বড় একটা সেনাবাহিনীর সাথে তারা লড়তে যাচ্ছেন অস্ত্রের ঝঞ্ঝনানি শক্তির প্রদর্শনী সোনার উপার ঝলকানি দেখে আবহরাই রার চোখ ধিয়ে যাচ্ছিল বিষয়টা একজন প্রবীণ সাহাবি নজর এল সাবিতে আনহু আবু হরুকে জিজ্ঞেস করলেন মনে হচ্ছে তুমি বিশাল একটা বাহিনী বললেন হ্যাঁ অবশ্যই না আমরা কাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি তখন তিনি বললেন শোন বদর যুদ্ধে তুমি আমাদের সাথে ছিলে না। সেদিন আমাদের বিজয় সংখ্যার জোরে আসেনি কথাটা মনে রেখ সাবিতে আরকাম রদুল্লাহ আনহু এক অভিজ্ঞ সাহাবি আবু হুরাইরা মাত্র কিছুদিন আগে জাহিলিয়া ছেড়ে ইসলাম এসেছেন সাবিদ তার অভিজ্ঞতা ঝুলি থেকে আবু হুরাইরাকে শিক্ষা দিচ্ছিলেন যে জাহিলিয়াতে নিয়মকানুন ভুলে যাও তুমি এখন মুসলিম এটা এক নতুন পৃথিবী আমরা দুনিয়াকে ভিন্ন চোখে দেখি এখানে সংখ্যার উপর যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না বদরে আমরা তার প্রমাণ পেয়েছি কাজেই সংখ্যা দিয়ে বিচার কর না বদরের অভিজ্ঞতা থেকে সাবিদ জানেন সংখ্যার উপর বিজয় নির্ভরশীল নয় বদরে তারা জয় হয়েছেন তাদের ইমানের জোরে আল্লাহ তাদেরকে বিজয় করেছেন জাহিলিয়াতের মানদণ্ডে সংখ্যা আর শক্তিমত্তায় সব কিন্তু ইমানের মানদণ্ডে সংখ্যায় শেষ কথা নয় বরং আল্লাহ সবানওয়াতার সাহায্যই যুদ্ধের ফলাফল নির্ধারক যুদ্ধ শুরু হলো। জাইদিন হারিসের আদেলান ছিলেন এই যুদ্ধের প্রথম আমির তার হাতে মুসলিম বাহিনীর পতাকা পথপথ করে উঠছে সবাই দেখল বীরের মতো জাইদেবেন হারিসের সামনের দিকে ছুটে গেলেন সেই চেহারায় কোনো ভয় নেই নেই কোন শঙ্কা শত্রুপক্ষের পুহ ভেদ করে তাদের বাহিনীতে ঢুকে পড়লেন অকত ভয় এই যুবক যুদ্ধ করতে করতে এক সময় শত্রুদের বর্ষা আর বল্লমের মাঝে অদৃশ্য হয়ে গেলেন তাকে আর দেখা গেল না চার দিক থেকে তীর আর বর্ষা ধে তার দিকে তিনি যুদ্ধ চালিয়ে গেলেন যতক্ষণ না বর্ষার আঘাত তাকে থামিয়ে দেয় শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে শত্রুদের বর্ষা তার রক্তে ভিজে একাকার হয়ে যাচ্ছে জাই দেবেন হারিসা রাদিল্ল আনহু আল্লাহর পথে শহীদ হয়ে গেলেন এরপর পতাকা তুলে নিলেন দ্বিতীয় আমির জাফর বিন আবিহ শত্রুরা এবার ঘিরে ধরল জাফরকে সাধারণত সৈনিকরা চেষ্টা করে প্রতিপক্ষের পতাকা বাহিকে আক্রমণ করতে রোমান সৈনিকরা জাফরকে চারপাশ থেকে নিশ্চিত্রভাবে ঘেরাও করে ফেলল জাফর এতটুকু ভয় পেলেন না তিনি জানতেন কি হতে যাচ্ছে ঘোড়ায় চড়ে থাকা কারণে তার যুদ্ধ করতে অসুবিধা হচ্ছিল তাই তিনি ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে নিজের ঘোড়াকে হত্যা করলেন যেন শত্রুরা সেই ঘোরাকে কাজে লাগাতে না পারে মুখে কবিতা পড়ছেন আর একের পর এক হামলা সামনে নিচ্ছেন অনায়সে পতাকা ছিল তার ডান হাতে শত্রুরা তার ডানহাত কেটে ফেলল তিনি এবার বাম হাতে পতাকা নিলেন শত্রুরা বাম হাতও কেটে ফেলল দুই কাটা হাত দিয়ে গলগল গল করে রক্ত বেরোচ্ছে সেদিকে তার ভ্রুক্ষেপ নেই সেই কাটা দুই হাত দিয়েই জাফর ইসলামের পতাকা বুকে জড়িয়ে ধরলেন ধীরে ধীরে নিশ্চেজ হয়ে আসছিল তার শরীর শাহাদ তাকেও হাতছানে দিয়ে ডাকছিল জাফর শহীদ হয়ে গেলেন তার রবের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ হল জাফরের শরীরের এখানে সেখানে কম করে হলেও নব্বইটি জখমের চিহ্ন সেই জখমগুলোর কোনোটি তার শরীরে পেছনে না সবগুলোই সামনে তিনি পিছু হটার মানুষ ছিলেন না একত্রিশ বছর বয়সে জাফর এই তো সেদিন মাত্র আবিসিনিয়া থেকে মদিনা ফিরে এসেছিলেন কিন্তু আল্লা রসুল্লাহু আলিয়াস্লাম তাকে নিজের কাছে আটকে রাখেননি প্রিয় চাচাত ভাইকে পাঠিয়ে দিয়েছেন এক গুরুত্বপূর্ণ যুদ্ধে জাফর আসলেন আল্লাহর পথে যুদ্ধ করলেন আর শাহাদ বরণ করলেন যুদ্ধ তখনও চলছে এবার নেতৃত্ব গ্রহণ করলেন তৃতীয় আমের আবদুল্লাম আওয়ারাদিল্লা আনহু পতাকা তুলে নিয়ে তিনি ঘোরা চেপে বসলেন কবিতার ভাষায় শগতোক্তি করলেন হে আমার আত্মা তুমি আজ আমার শরীর ছেড়ে চলে যাবে যেতে তোমাকে হবেই নয় তো জোর করে তোমাকে আমার শরীর ছাড়াবো। আব্দুল্লাহম রওয়াহা নদুল্লাহ আনহর এক ভাই তাকে এক টুকরো মাংস খেতে দিয়েছিল খেলে শরীরটা একটু চাঙ্গা হবে তিনি মাংসে কামড় দিলেন কিন্তু খাওয়ার মাঝখানে যুদ্ধের কোলাহল শুনে সম্বিত ফিরে পেলেন তিনি নিজেকে বলে উঠলেন আরে আবদুল্লাহ তুমি এখনও বেঁচে আছো এই বলে মাংসর টুকরোটা দূরে ছুঁড়ে মেরে ময়দানে দিকে ছুটে গেলেন কিছুক্ষণ পরেই তার স্বপ্ন পূরণ হল আবদুল্লাহমেন রওয়াহা হন্যে হয়ে শাহাদাতে সন্ধান করছিলেন শাহাদাতও তাকে পরম মমতায় আলিঙ্গন করে নিল শত্রুরা তাকে হত্যা করল তিনিওলাপ করলেন তার কাঙ্ক্ষিতে সম্মান শাহাদা তিন আমির একে একে শহীদ হয়ে গেলেন কিন্তু মুসলিমরা ময়দানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ততক্ষণে দিনের আলো নিভু নিবু আব্দুল্লাহ ইমান রাওয়াহের হাত থেকে পরে যাওয়া পতাকা তুলে নিলেন সাবিত এমন আরকাম রাজে লওয়ানহ পতাকা হাতে নিয়েই তিনি নিজেকে নিজে আমির ঘোষণা করেননি বরং চাচ্ছিলেন একজন যোগ্য লোকের হাতে পতাকাটা তুলে দিতে সাবিদ এবেন আরকাম রাজেল্লাহ আনহু নিজেও একজন অভিজ্ঞ যোদ্ধা তিনি বজরা যুদ্ধ করেছেন সত্যি বলতে তিনি নিজেই আমির হবার যোগ্য ছিলেন কিন্তু তিনি এমন কারো হাতে দায়িত্ব দিতে চাইলেন যে মুসলিম বাহিনীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে আনতে পারবে পতাকা হাতে তুলে বললেন ভাইয়েরা আমাদের মধ্য থেকে একজন আমি নির্বাচন করো। সাহাবিরা বললেন আপনি এই দায়িত্ব পালন করুন সাবিদ বললেন না আমি সেটা করব না সাহাবিরা এরপর খালি দিবেন ওয়ালিদ রাজিল্লাহ আনহুকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন খালিদ বিন বলিদ যার রণকৌশল নিয়ে নতুন কিছু করে বলাটাও বাহুল্য তিনি এর আগে অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন যুদ্ধ ক্ষেত্রে সেরাদের সেরা এবার আমির হিসেবে দায়িত্ব নিলেন আর এটাই ছিল মুসলিমদের পক্ষে লড়া প্রথম যুদ্ধ একজন ন হিসেবে জিহাদে অংশ নিলেও তার উৎসাহ আর উদ্দীপনার কমতি ছিল না খাটি যুদ্ধার মতো লড়াই করলেন লড়তে লড়তে নয়টা তলোয়ার ভেঙে গেল একটা ইয়েমিনী তলোয়ার শুধু শেষমেশ রক্ষা পেল মুহতার ময়দানে কি হচ্ছে সেই খবর আল্লাহ রসুল্ল আলিউসালামকে পৌঁছে দিচ্ছিলেন স্বয়ং জিবরিল আলহিসাম আর তার কাছ থেকে শুনে সাহাবিদের কাছে সেই যুদ্ধে লাইভ বর্ণনা দিচ্ছিলেন আল্লাহ রসুল্ল আলহাম জাইদ জাফর এবং আব্দুল্লাহ রাওয়াহা শাহাদাতের খবর শুনে তিনি কাঁদতে থাকেন কিন্তু যখনই জানতে পারলেন খালিদ বিন ওয়ালিদের হাতে যুদ্ধের পতাকা তখনই তিনি সবাইকে বিজয়ের সংবাদ দেন বললেন আল্লাহর তলোয়ারদের মধ্য থেকে একটি তলোয়ার সেই পতাকা তুলে নিল এবং আল্লাহ মুসলিমদের বিজয় দান করলেন শহীদ হওয়া জন আমিরের ব্যাপারে আল্লাহ রসুল বলেন তারা এখন যেখানে আছে সেখানেই বেশি সুখে আছে আর খালি দেবেন ওয়ালিদকে সেই দিন আল্লাহ রসুল্লাহু আলী আসলাম একটা নতুন নাম দেন সাইফুম মিন সুইফ ইহ আল্লাহর তলোয়ারদের মধ্যে একটি তলোয়ার আল্লাহর রসুল সাল্লাহু আলী আসলাম উপযুক্ত নামকরণই করেছিলেন খালি দেবেন ওয়ালিদ আর কোনো যুদ্ধে পরাজিত হননি রাত নেমে এলো, যুদ্ধে বিরোধী হলো। খালিদ ইবেন ভাবছেন কিভাবে মুসলিম বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনা যায় যদি তারা দ্রুত পিছু হটেন তাহলে শত্রুরা তাদের ধাওয়া করে ধরে পারে। সামরিক বিদ্যায় খালি ছিলেন একজন মেধাবী সেনাপতি তিনি এমন একটা কৌশল বের করলেন যাতে মুসলিমরা পশ্চাদোপসরণ করবে ধীরে ধীরে কিন্তু শত্রুরা মুসলিমদের ধরতে পারবে না তিনি সবাইকে বললেন সবাই যেন আরও খানিকক্ষণ ধৈর্য ধরে রাতের অন্ধকারে তিনি ডান পাশে সৈনিক দলকে বাম পাশে আর বাম পাশে সৈনিকদেরকে ডান পাশে স্থানান্তর করলেন সামনে সৈনিকদেরকে পাঠিয়ে দিলেন পেছনে পতাকাগুলোর অবস্থানও বদলে দিলেন এই কৌশল চমৎকারভাবে চমৎকার পরদিন সকালে ঘুম থেকে ওঠে রোমানরা মুসলিম বাহিনীর নতুন চেহারা দেখে ভাবল নিশ্চয়ই মুসলিম বাহিনীতে অতিরিক্ত সৈন্য যোগ হয়েছে তারা বলাবল করতে লাগল মুসলিমরা যদি এত অল্প সৈন্য নিয়ে আগের দিন ময়দানে টিকে থাকতে পারে তাহলে নতুন সৈন্য নিয়ে না জানি তারা কি করবে এই ভয়ে রোমানরা বেশ মুশরে পড়ল এবং পিছিয়ে গেল খালিদ ঠিক এটাই চাচ্ছিলেন এই সুযোগে তিনি পুরো বাহিনী নিয়ে মদিনায় নিরাপদে ফিরে এলেন পুরো মুসলিম বাহিনী ধ্বংস হতে পারত কিন্তু খালিদ বিন মালিদ রাজিল ও অসাধারণ কৌশলকে কাজে লাগিয়ে আল্লাহ আল্লাহতালা সেই বাহিনীকে নিরাপদে মদিনায় ফিরে আনলেন দুই লক্ষ সৈনিকের মোকাবেলায় এই যুদ্ধে মুসলিমদের মধ্যে মাত্র জন শহীদ হন মুসলিম বাহিনী যখন মদিনার কাছাকাছি তাদের অভর্তনা জানাতে আল্লাহ রসুল সাল্ল আলী আসলাম ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন আল্লাহ আলী আসলাম বললেন জাফর বিন আবী তালেবের বাচ্চা কাচ্চাদের যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয় জাফরের স্ত্রী আসমা বিন তো ওমাইস বাচ্চাদের কোসল করিয়ে গায়ে তেল মেখে রসুল্লাহ সাল্লু আলী আসলামের কাছে পাঠান আল্লাহ রসুল সাল্লু আলী আসলাম তাদেরকে জড়িয়ে ধরেন তার চোখ দিয়ে ঝড় ঝড় করে পানি পড়তে থাকে আসমা বুঝতে পারেন কিছু একটা হয়েছে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম তাকে বললেন জাফর শহীদ হয়েছে আসমা চিৎকার করে কেঁদে ওঠেন তখন সান্ত্বনা দিয়ে বললেন এই দুনিয়া এবং আখিরাতে আমি হব জাফরের সন্তানদের ওয়ালি জাফর একটা বিশেষ মর্যাদা যে তিন হাজার সৈন্যের বাহিনী দুই লাখ সেনার বিপরীতে সাহসিকতার সাথে যুদ্ধ করে কৌশলগত কারণে মদিনায় ফিরে এলো সেই বাহিনী যখন মদিনায় প্রবেশ করল মুসলিমরা কেউ কেউ তাদের দিকে মাটি ছুড়ে মারল বলল যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে আল্লাহ তাদের ভুল সুধরে দিয়ে বললেন না তারা পালিয়ে আসেনি তারা ফিরে এসেছে যেন তারা আবার যুদ্ধ করতে পারে এই যুদ্ধে নিজেদের নিরাপদে ফিরিয়ে আনাটাই ছিল তাই যখন আল্লাহ রসুল্লাহ আলী আসলাম খবর পেয়েছিলেন খালিদের হাতে বাহিনীর নেতৃত্ব তাই সবাইকে বলেছিলেন খালিদের হাতে বিজয় আসবে এখানে লক্ষণীয় মুসলিমদের দৃষ্টিভঙ্গি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসাটা ছিল সাহাবিদের চোখে লজ্জাজনক পরাজয় মোতার যুদ্ধ পরাজয় ছিল না কিন্তু তবু তারা প্রথমে মানতে পারছিলেন না কিভাবে মুসলিম বাহিনী ময়দান ছেড়ে আসে আসলে সে যুগের মুসলিমরা অনেক ইতিবাচকভাবে জীবনটাকে দেখতেন আর আমরা আমাদের পরাজিত অবস্থানকে মেনে নিয়ে জিহাদকেই পরিত্যাগ করে বসেছি স্বামীর শোকে শোকাহত আসমারা দিল্ল আনহা অবশ্য খুব দ্রুতই নিজেকে সামনে নেন এই ইত শেষ হবার পর তিনি আবু বকর সিদ্দিক রাজ আনহুর কাছ থেকে বিয়ের প্রস্তাব পান এবং রাজি হন তাদের বিয়ে হল ঘর আলো করে এল মোহাম্মদ নামের এক পুত্র সন্তান আবু বকর সিদ্দিক রাজহর মৃত্যুর পর আসমাবিন্দ আনহাকে বিয়ে করে নেন আলী বিন আবি তালিব মুহাম্মদ এ বিন আবু বকর আলী বিন আবু তালিব রাজ আনহুর ঘরে বেড়ে ওঠেন আগের ঘরের সন্তান হলেও আলী মোহাম্মদকে খুবই ভালবেসে বড় করেছেন শেষ পর্যন্ত তাদের এই ভালো সম্পর্ক বজায় ছিল প্রথম যুগের মুসলিম সমাজে কোন মুসলিম বনি একা বা অবিবাহিত থাকতেন না বিবাহ বিবাহবিচ্ছেদ হয়ে গেলে সহজেই তার বিয়ে হয়ে যেত বিধবা হলেও সমস্যা ছিল না কেউ না কেউ তাকে বিয়ে করে নিত এমনকি বয়স হয়ে গেলেও তাদের বিয়ে হতে কোনো সমস্যা হত না কিন্তু আমাদের সমাজে আজকে বিষয়টা একেবারে উল্টো প্রথমত বহুবিবাহকে বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না এটাকে রীতিমতো অপরাধ হিসেবে গণ্য করা হয় নিজের চাইতে বয়স বড় এমন কাউকে বিয়ে করতে অনেক ভাই পছন্দ করেন না তালাকপ্রাপ্ত হওয়াটা যেন কলঙ্ক আর বিধবা হওয়াটা যেন দোষ তাদের সাধারণত বিয়ের বাজারে পরিহার করা হয় বহু বিবাহকে উৎসাহিত এবং গ্রহণযোগ্য না করা হলে এই সমস্যা সমাধান করা যাবে না একটি পরিবারের অংশ হওয়াটা প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ স্বাভাবিক জীবনের শ্বাসজ্জার অংশ হল পারিবারিক জীবন সাহাবিরা সে যুগে এটা নিশ্চিত করেছেন যেন কোনো বোন সংসার জীবন থেকে বঞ্চিত না হয় তাই তারা বয়স্ক বিধবা তালাকপ্রাপ্তা কাউকেই অবহেলা করতেন না এবার আলোচনা করা যাক তিন মর্যাদা নিয়ে জাইনাবের সাথে আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের বিয়ের আলোচনায় জাই দেবেন হারিজাকে নিয়ে আলোচনা হয়েছে কিভাবে তিনি তার বাবা মায়ের ঘর থেকে খাতিজের হাতে আসেন আল্লাহ রসুল সাল্লাহু আলী আসলামের ভালোবাসা শিক্ত হয়ে বড় হন আর জিহাদের ময়দানে তার অবদান কি ইত্যাদি তিনি হলেন একমাত্র সাহাবি যার নাম কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন কব গাইতর খি কুন আলল মুর লিখলা খুনা হর যজ্বি অজয় ইহিম ইদ وَكَانَ মিহুন্নতর কমরুল্লাহি মূল এরপর জায়দ যখন তার সাথে বিয়ের সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম যাতে মৌমিনদের পোষ্য পুত্ররা নিজের স্ত্রীর সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সেই সব নারীকে বিয়ে করায় মমিনদের জন্য কোন বিঘ্ন না হয় সুরা আহজাব আয়াত্রিশ কোরআনে অন্য সাহাবিদের কথা বলা হয়েছে সাহাবিদের প্রশ্নের উত্তরে আয়াত নাজিল হয়েছে কিন্তু একমাত্র জায়দ ছাড়া কারও নাম ধরে উল্লেখ করা হয়নি এমনকি এই সম্মান আবু বকর অমার ওসমান আলী রাজ আনহুমো লাভ করেননি জাফর বিন আবিতালিব রাদ আনহ ছিলেন আল্লাহ আলী ওয়াস্লামের চাচাত ভাই তিনি আলী বিন আবিতালিবের আপন বড় ভাই তিনি ছিলেন আবিসিনিয়া হিজরতকারী মুসলিমদের দলের আমির দীর্ঘ দশ বছর পর সেখান থেকে তারা মদিনায় ফিরে আসেন এই পুরো সময়টায় তিনিই ছিলেন মুসলিম মহাজিদের ব্যাপারে দায়িত্বশীল তিনি আবিসিনিয়া ও মদিনায় দুই দেশে হিজরতের সবাব লাভ করেছেন জাফরের মর্যাদা হল তার দুই ডানা মমতা যুদ্ধে জাফর তার দুটো হাত হারিয়েছিলেন কিন্তু আল্লাতালা তার বীরত্বের খেতাবস্বরূপ তার দুটো হাতের পরিবর্তে তাকে দিয়েছিলেন দুটো ডানা এই ডানা মেলে তিনি জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াবেন এ বিন ওমান রাদি বসিতে হোক তোমার হে দুই ডানা আব্দুল্লাবেন রওয়াহা রদেল্লাহ আনহো ছিলেন আকাবার শপথে একজন নকিব বারো জনের একজন যারা তাদের গোত্রের ব্যাপারে দায়িত্বশীল ছিলেন তিনি শুধু মুজাহিদ ছিলেন না তিনি ছিলেন একজন কবি বা আরও নির্দিষ্ট করে বললে সেই যুগের মিডিয়া কর্মী ইসলামের সমর্থনে এবং রসল উল্লাহ সাল্লিমের প্রশংসায় তিনি অনেক কবিতা লিখেছেন একটি হাজিজ থেকে আল্লাহ সোভান আল্লাহ চোখে এই তিন আমিরের মর্যাদা সম্পর্কে ধারণা পাওয়া যায় আবু উমামা আল বাহিলি বর্ণনা করেন বলতে শুনেছি তিনি বলেন একদিন আমি ঘুমাচ্ছিলাম স্বপ্নে দেখি দুজন লোক আমার কাছে আসলো আর আমার হাত দুটো শক্ত করে ধরল এরপর তারা আমাকে একটা অসমতল পাহাড়ের কাছে নিয়ে বলল এটা আমি বললাম আমি এখানে চড়তে পারবো না তারা বলল আমরা আপনার জন্য সহজ করে দেব আমি পাহাড়ে চড়লাম পাহাড়ের মাঝামাঝি পৌঁছে বিকট চিৎকারের শব্দ শুনতে পেলাম বললাম এগুলো কিসের চিৎকার দুই ফেরিসা বলল এগুলো হচ্ছে জাহান্নামিদের আর্তনাদ এরপর তারা আমাকে নিয়ে আরও এগিয়ে গেল দেখলাম একটি দলকে তাদের গ্রীবা ধমনী দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে তাদের ক্ষতবিক্ষত চোয়াল দিয়ে রক্ত ঝড়ছে বললাম এরা কারা উত্তরে তারা বলল এরা সাউম ভঙ্গ করত তারপর তারা আমাকে আরো সামনে নিয়ে গেল দেখলাম একদল লোকের মৃতদেহ ফুলে গিয়ে ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছে সেই দুর্গন্ধ বিষ্ঠার দুর্গন্ধের মতোই অস্বস্তিকর জিজ্ঞেস করলাম এরা কারা তারা বলল এরা তারা যারা কাফিরদের মধ্যে নিহত হয়েছে তারপর তারা আমাকে আরো সামনে নিয়ে গেল সেখানেও কিছু লোককে দেখলাম যাদের দেহ ফুলে গিয়ে বিষ্ঠার মতো দুর্গন্ধ ছড়াচ্ছিল জানতে চাইলাম এরা কারা ফেরেজ উত্তর দিল এরা ছিল ব্যাধিচারী পুরুষ ও নারী আমাকে আরো সামনে নিয়ে গেল তারা দেখলাম কিছু মহিলার স্তনে সাপ দংশন করছে জিজ্ঞেস করলাম এদের অবস্থা এমন কেন ফেরেস্তারা উত্তর দিল এরা তাদের ছেলেমেয়েদের তাদের দুধ পান করতে দেয়নি তারপর তারা আমাকে আরও সামনে নিয়ে চলল দেখলাম কিছু বালক যারা দুটো সাগরের মধ্যে খেলাধুলা করছে বললাম এরা কারা ফেরেস্তারা বলল এরা মৌমিনদের নাবালক অবস্থায় মৃত্যুবরণকারী সন্তান এরপর তারা আমাকে নিয়ে গেল একটা উঁচু জায়গায় সেখানে তিনজনের একটি দল দেখলাম যারা জান্নাতি সুরা পান করছে জিজ্ঞেস করলাম এরা কারা তারা জবাব দিল এরা হচ্ছে জাফর এ বিন আবি তালিব জাইদ এ হারিসা এবং আবদুল্লাহ এওয়াহরুল্লাহ আনহুম তারপর তারা আমাকে অন্য একটি উঁচু জায়গায় নিয়ে গেল সেখানেও দেখলাম তিন তিনজনের একটি দল জিজ্ঞেস করলাম এরা কারা তারা বলেন এরা হচ্ছেন ইব্রাহিম মূসা এবং ইসা আলহিমসালাম তারা আপনার জন্য অপেক্ষা করছেন এবার আমরা আলোচনা করব মৌতার যুদ্ধের কিছু শিক্ষা নিয়ে প্রথমত মোতার যুদ্ধকে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে গুরুত্ববাহী যুদ্ধগুলোর মধ্যে একটি হিসেবে দেখা হয় এই যুদ্ধের মাধ্যমে জিহাদের আঞ্চলিক সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় পদার্প করে রোমানদের সাথে মুসলিমদের পরবর্তী যুদ্ধগুলোর পটভূমি হিসেবে কাজ করে এই মোতার যুদ্ধ মোতার যুদ্ধে মুসলিমরা রোমানদের পরাজিত করতে পারেনি কিন্তু এই যুদ্ধ পরবর্তী বিজয়ের পথ উন্মুক্ত করে দেয় এই যুদ্ধের প্রায়োগিক গুরুত্ব হচ্ছে এর মাধ্যমে মুসলিমরা রোমানদের শক্তি সামর্থ্য সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারে দ্বিতীয়ত সাহাবিরা তাদের নিজের জীবনের উপরে ইসলামকে প্রাধান্য দিতেন তারা নিশ্চিতভাবে জানতেন যে তাদের থেকে অনেক শক্তিশালী একটি বাহিনীকে তারা মোকাবেলা করতে যাচ্ছেন তাদের পিছু হটা সুযোগ ছিল কিন্তু সেটা তারা করেননি জেনে শুনেই লড়তে গেছেন দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে সেফ আত্মহত্যা সামিল মনে হতে পারে কিন্তু ইসলাম মানুষকে সঠিক দৃষ্টিভঙ্গিতে দুনিয়াকে দেখতে শেখায় এই মুজাহিদরা নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন তারা ইসলামের জন্য মৃত্যুবরণ করতে চেয়েছেন আর এটা আত্মহত্যা নয় বরং এটা হচ্ছে তৃতীয় শিক্ষা হচ্ছে একজন মানুষ যদি মারা যায় তাহলে তার জন্য সর্বোচ্চ তিন দিন শোক পালন করা যায় এর বেশি নয় জাফর বিন আবিদ আলী আনহু মারা যাবার পর রসল্ল্লাহ সাল্লু আলি ওয়াস্লাম বলেছিলেন আমার ভাইয়ের জন্য তোমরা আর কান্নাকাটি করবে না জাফরের মৃত্যুর খবর শুনে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছিলেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী বলেননি এর থেকে বোঝা যায় কেউ মারা গেলে তাতে কান্নাকাটি করায় ইসলামের কোনো নিষেধ নেই তবে ইসলাম যেটা নিষেধ করেছে সেটা হচ্ছে সুর করে বিলাপ করে কান্না করা বা আহাজারি করা এই ঘটনা থেকে আমরা আরও একটি বিষয় জানতে পারি আর তা হল কেউ যদি মারা যায় তাহলে তার আত্মীয়স্বজন আর প্রতিবেশীদের উচিত তার বাসায় খাবার পাঠানো কারণ নবীজ সাল্ল আলিউসলাম বলেছিলেন তোমরা জাফরের পরিবারের জন্য খাবার পাঠাতে ভুলে যেও না চতুর্থ শিক্ষা আমরা পাই একজন শহীদের সন্তানের ব্যাপারে আমাদের আচরণ কেমন হবে জাফরের মৃত্যু সংবাদ দেওয়ার পর তিনি তার সব বাচ্চাদের কাছে ডেকে আনলেন এবং প্রত্যেককে খেলেন। মৃত্যুর তিন দিন পর তিনি সব বাচ্চাদের চুল কাটালেন এবং বললেন এই হল মুহাম্মদ সে হলো আমার চাচা আবু তালিবের মতো আর এই হল আবদুল্লাহ সে দেখতে এবং চরিত্রে আমার মতো হয়েছে এরপর তিনি আব্দুল্লা ডান হাত ধরে বললেন হে আল্লাহ জাফরের পরিবারে একজন উত্তস্বরী নির্ধারণ করে দাও এবং আবদুল্লার কাজেকর্মে বরকত দাও তাদের মা আসমা দুঃখ করে বললেন তার সন্তানেরা এতিম হয়ে গেছে তখন নবীজি সাল্লু আলী আসলাম বললেন তুমি দারিদ্র্যে ভয় পাচ্ছ অথচ এই দুনিয়া এবং আখিরাতে আমি তাদের ওয়ালী। পঞ্চম যে শিক্ষাটি আমরা পাই তা হল রসল্লাহ সাল্লু আলি ওয়াস্লাম নিশ্চিত করতেন একজন মুসলিম যেন তাদের আমিরের প্রতি সম্মানসূচক আচরণ করে মুতাযুদ্ধে এক ইয়মিনী মুজাহিদ এক রোমান সৈনিককে হত্যা করে এবং তার সাথে যা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে নেয় মৃত কাফিরের সাথে যা সম্পদ বা মূল্যবান কিছু পাওয়া যায় সেটিকে বলে সালভ এটি গনিমা থেকে ভিন্ন সালভ হল একজন মৃত সৈনিকের সাথে যা কিছু থাকে যেমন হতে পারে তার ঘোড়া তলোয়ার বা তীর ইত্যাদি আর গনিমত হলো যা শত্রুপক্ষ ময়দানে রেখে যায় বা তাদের পরাজিত করার পর যা কিছু পাওয়া যায় তা গনিমত সবার মাঝে শরীয়তের নির্ধারিত বিধান অনুযায়ী সবার মাঝে ভাগ হয় আর সালভ লাভ করে সেই সৈনিক যে একজন কাফিরকে হত্যা করেছে সুতরাং কাফির থেকে প্রাপ্ত সম্পদ নিয়ে তিনটি টার্ম খেয়াল রাখতে হবে গনিমত ফাই এবং সালভ গনিমত এবং সালভ নিয়ে একটু আগে আলোচনা করা হয়েছে আর ফাই হচ্ছে সেই সম্পদ যা কোনো যুদ্ধ ছাড়াই অর্জিত হয়েছে যাই হোক সেই ইমেনি মুজাহিদ একজন রোমান সৈনিককে হত্যা করে অনেক সালভ লাভ করলেন কিন্তু যুদ্ধের পর খালিদিবেন ওয়ালিদ রাদিল্লা আনুস সেই ইমিনী মুজাহিদ থেকে তার সালভের কিছু অংশ নিয়ে নিলেন এই ঘটনাটি বর্ণনা করেছেন তিনি হলেন সাহাবি আউফ এ বিন মালিকরা দেল আনহু তিনি খালিদকে বললেন আপনি কি জানেন না যে সালবেের মালিক তো সে যে শত্রুকে হত্যা করেছে খালিদ বললেন হ্যাঁ আমি জানি কিন্তু সে অনেক বেশি পেয়েছে তাই কিছু নিয়েছে আউফ এ মালিক তখন বললেন আপনি তার জিনিস তাকে ফিরিয়ে দিন না হলে আমি রসল কাছে এই ঘটনা বলবো। তখন আপনাকে কিন্তু ঠিকই দিতে হবে রসুল আলিবাস্লামকে আউফ এ বিন মালিক ঘটনাটি জানালেন রসুল্লাহাম ও তো অনেক বেশি পেয়েছে তাই তার থেকে কিছুটা নিয়েছে খালিদকে কিছুটা হেয় করে বললেন হুম বলেছিলাম না আপনাকে এখন ঠিকই দিতে হবে রসল সাল আলী আসলাম এই বিষয়টি পছন্দ না। তিনি খালিদকে বললেন না তোমাকে দিতে হবে না এরপর তিনি বাকিদের উদ্দেশ্যে বললেন তোমরা কি আমিরদের পেছনে লাগা বন্ধ করবে তোমরা তো ভালোটাই পাও আর খারাপটা ওদের জন্য ফেলে রাখো বলতে একজন আমিরকে অনেক ঝামেলা পোহাতে হয় আর অনুসারীদের সামনে রাখতে হয় তাদের দেখাশোনা করতে হয় কোনো ভুল হলে দায়িত্ব আমিরকেই নিতে হয় তিনি চাচ্ছিলেন একজন আমির ভুল করে কিছু করলে যেন তার অনুসারীরা তাকে পেয়ে আ বসে তাকে হেও না করে আউফ এমন মালিকরা দিল্লো আহ খালিদকে যখন কেড়ে সাল ফিরিয়ে দিতে বলেছিলেন তখন ঠিক কাজটি করেছিলেন কারণ খালিদ এভাবে কারো থেকে সালভ নিয়ে নিতে পারেন না যদিও কেড়ে নেওয়া সম্পদ ভোগ করা খালেদের উদ্দেশ্য ছিল না তিনি ভেবেছেন একজন মানুষ এত বেশি কেন পাবে আর অন্যরা কম পাবে কিন্তু আউফ যে কাজটি ঠিক করেননি সেটা হলো খালিদের এই ভুলের জন্য তাকে হেও করেছেন রসুল্লাহ সাল্লু আলী আসলাম এটা পছন্দ করেননি তাই খালিদকে বলেছেন সালভ ফিরিয়ে দিতে হবে না রসুল্লাহ সাল্লু আলীস্লাম চেয়েছেন মুসলিমরা যেন তাদের আমিরের ভুল ধরলেও অসম্মান যেন না করে এখানে প্রশ্ন আসতে পারে যেই লোকটির সাল্ভ নিয়ে নেওয়া হয়েছিল তাকে তো আর সালভ ফিরিয়ে দেয়া হলো না তাহলে কি তার হক নষ্ট হল না এর উত্তর হচ্ছে সম্ভবত তাকে অন্য কিছু দেওয়া হয়েছিল অথবা সে তার হক ছেড়ে দিয়েছিল হাদিসে ঘটনাটি উল্লেখ নেই তবে তার প্রতি কোন অবিচার করা হয়নি এটা নিশ্চিতভাবে বলা যায় এখন আমরা আরেকটি অভিযান নিয়ে আলোচনা করব অভিযানের নাম জাতুস সালাসেলের অভিযান আজকের পর্বে এটি শেষ আলোচনা এটি ছিল আমির আবিন আলাহ আসরুল্লাহ আনহুর নেতৃত্বের প্রথম সারিয়া মাত্র কিছুদিন আগেই তিনি খালিদ বিন ওয়ালিদ্রাদ আনহুর সাথে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রসল সাল্লাহ আলি ওয়াসলাম তাদেরকে নেতৃত্ব স্থানে বসালেন কেননা এই দুজনের মধ্যে জন্মগতভাবে নেতৃত্বের গুণ ছিল এই অভিযানের নাম ছিল জাতজ সালাসিল কেননা জাতুজ সালাসিল নামের একটি কূপ বা নদীর উৎসের কাছে এই অভিযান সংঘটিত হয় অভিযানের উদ্দেশ্য ছিল মোতা যুদ্ধে রোমানদের সাপোর্ট করা বন কোদা গোত্রকে শায়স্তা করা আমর ইবনাল্লাহ রহু তিনশো মোহাজির ও আনসার নিয়ে অভিযানে বের হলেন শত্রুপক্ষের কাছাকাছি গিয়ে জানতে পারলেন তারা বিশাল বাহিনী নিয়ে লড়তে এসেছে তখন আমর ইবনুল্লাহ রদুল্লাহ আনহু আল্লুর রসুল্লাহ আলী আসলামের কাছে অতিরিক্ত সৈন্য চেয়ে খবর পাঠালে আল্লুরসুল্লাহু আলী আসলাম আবু ওবায়দা ইবনুল জর রদেল আনহুর নেতৃত্বে আরেকটি বাহিনী পাঠান অভিযানের মূল উদ্দেশ্য ছিল শত্রুদের মনে মুসলিমদের ব্যাপারে সমীহ সৃষ্টি করা সেই উদ্দেশ্য সফল হয়েছিল শত্রুপক্ষ প্রতিরোধ গড়ার পরিবর্তে পালিয়ে যায় কিছু গোত্র যেমন বনু আবস বনু মুর্রাহ বনু জিবা এর লোকেরা ইসলাম গ্রহণ করে কিছু গোত্র যারা চুক্তি ভঙ্গ করেছিল তারা আবার মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ হয় ফিজারা গোত্রের ওয়াইনা বনু সুলাইমের আব্বাসিমের মির্দাস এরা মুসলিমদের সাথে চুক্তিতে আবদ্ধ হয় আরবের উত্তরে মুসলিমদের কর্তৃত্ব সুসংহত হয় এখন এই অভিযান থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথমত এই অভিযানের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ঐক্য রসল আলীসলাম যখন আবু ওবায়দা ইবনুল জার্ৰ রাজ আনহোকে আমি নিযুক্ত করে অতিরিক্ত সৈন্য পাঠান তখন সালাতে ইমামতি কে করবেন সেটা নিয়ে তাদের মধ্যে বিতর্ক হয় আমার ইবনাল্লাহ আনহো বললেন আমি তোমাদের সবার আমির কারণ তোমরা এসেছ অতিরিক্ত সৈন্য হিসেবে মোহাজিররা প্রতিবাদ করলেন বললেন আপনি আপনার দলের আমির আর আবু উবায়দা তার দলের আমির বিষয়টা গুরুতর হয়ে যাচ্ছে দেখে আবু উবাইদা রাজ আনহু আমর ইবনুল্লাহ সদুল্লাহ আনহুকে বললেন রসুল উল্লাহ সাল আলী আমাকে সর্বশেষ নির্দেশে বলেছেন তোমরা মিলেমিশে থাকবে একে অপরের সাথে বিরোধ করবে না কাজে আমর তুমি যদি আমাকে মানতে না চাও তাহলে আমি তোমাকে মানব এরপর আবু উবাইদা রাজ আনহু আমর ইবনুল্লাহ আসের নেতৃত্ব মেনে নিলেন এবং সবাই একই আমিরের অধীনে সালাদ আদায় করলেন এই ঘটনা থেকে শিক্ষণীয় হল ঐক্য বজায় রাখা আবু ওবায়দা এখানে আমরের অধীনস্থ ছিলেন না চাইলেই তিনি নিজের মতের উপর অটল থাকতে পারতেন কিন্তু ঐক্যের স্বার্থে বৃহত্তর কল্যাণের স্বার্থে তিনি নিজের নেতৃত্ব ছেড়ে দিলেন আবু ওবায়দা ছিলেন খুবই শান্ত মেজাজের সরল মনের মানুষ তাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে চাননি নিজের ক্ষমতার উপর ঐক্যকে প্রাধান্য দিয়েছেন দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমর ইবনাল্লাহ আসলাদ আনহু ছিলেন ন মুসলিম কিন্তু ইসলামের শিক্ষা রপ্ত করতে এবং নিজের যোগ্যতা ইসলামের কাজে লাগাতে সময় নেননি অভিযান প্রেরণের সময় আল্লাহ রসুল্লাহ আলী ওয়াস্লাম আমলাদুল্লাহ আহুকে বললেন তোমাকে আমি একটি বাহিনীর কমান্ডার হিসেবে নির্ধারণ করেছি আল্লাহ যেন তোমাকে নিরাপদ রাখেন এবং তোমাকে গণিমতে সম্পদ দান করেন জবাবে আমার বললেন আল্লাহ রসুল আমি তো গণিমতের আশায় ইসলাম গ্রহণ করিনি রসল সাল্ল আলী আসলাম তখন তাকে বললেন শোন নেককার লোকের হাতে হালাল সম্পদ হল বরকতময় এই হাদিস থেকে দুটো জিনিস বোঝা যায় এক আমর ইবনুল আস আন্তরিকভাবেই ইসলামের প্রতি নিবেদিত ছিলেন গণিমতের উদ্দেশ্যে তিনি মুসলিম হননি এবং দুই টাকা পয়সা থাকাটা খারাপ কোনো ব্যাপার নয় সেই টাকা কিভাবে কামনা হচ্ছে বা কিভাবে ব্যয় করা হচ্ছে সেটাই আসল কথা রসলুল্লাহাল্লু আলী ওয়াসলাম বলছিলেন যারা ভালো লোক তারা যদি বিত্তশালী হয় তাতে খারাপ কিছু নেই কারণ তারা তাদের সম্পদ হালাল উপায়ে আয় করে এবং ভালো কাজে খরচ করে অভিযানের পুরো সময়টা জুড়ে আমার সৈনিকদের নিরাপত্তা দিকে লক্ষ্য রেখেছেন দিনের বেলায় ভ্রমণ না করে রাতের অন্ধকারে পথ চলেছেন নিশ্চিত করেছেন কেউ যেন আলো না জ্বালায় শত্রুরা পালিয়ে যাবার পর তাদের পিছু নেননি কারণ শত্রুরা অতিরিক্ত সৈন্য নিয়ে হাজির হলে তিনি তার সীমিত সংখ্যক সৈনিক নিয়ে তাদের সাথে পেরে উঠবেন না তাই তিনি মদিনায় চলে আসেন রসল্লা সাল্লাহু আলী আসলাম তার প্রতিটি সিদ্ধান্তের প্রশংসা করেন অভিযানের এক রাতে আমর ইবনুল্লাহ সর আনহর স্বপ্নদোষ হয় সেই রাতে ছিল প্রচন্ড ঠান্ডা তাই তিনি গোসল না করে শুধুমাত্র তায়াম্বম করেন এবং সেই অবস্থায় অন্যদের ইমামতি করেন পরবর্তীতে রসল্লাহ সাল্লাহ আলী আসলামকে বিষয়টি জানানো হয় আমর ইবনুল্লাহ আসরুল্লাহ আনহো বললেন আমি নিজেকে নিয়ে শঙ্কিত ছিলাম যদি সেদিন আমি গোসল করতাম তাহলে নির্ঘাত মারা যেতাম তখন অসম্ভব ঠান্ডা ছিল তাই সতর্কতা বশত শুধু তায়াম্মম করেছি রসল্লাহ সাল্ল আলী আসলাম শুনে হাসলেন কিছুই বললেন না অর্থাৎ আমরের এই কাজে রসল্লা সাল্লু আলী আসলামের সম্মতি প্রকাশ করেছেন অনেক আলিম এই ঘটনার উপরে মত দিয়েছেন যে যদি আবহাওয়া অত্যন্ত ঠান্ডা হয় এবং পানি খুবই ঠান্ডা হয় তবে ফরজ গোসলের পরিবর্তে শুধু অজু বা তায়াম্মম যথেষ্ট হবে কোরআনের যেই আয়াতটির উপর আমরাস ইস্তিটি করেছেন সেটি হচ্ছে এবং তোমরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল এই ঘটনা থেকে প্রমাণ হয় আল্লাহ যুগে ইস্তিহাতের অনুমোদন ছিল আর আমর ন মুসলিম হয়েও এই ইস্তিহাতটি করেছেন আমর কোরআনের জ্ঞান রাখতেন আমর যদিও মুসলিম হয়েছেন অল্প কিছুদিন আগে কিন্তু কোরআনের অনেক আয়াত তিনি ইতুপূর্বে শুনেছেন আমার শুধু শুনেছেন তা নয় আমর এর বুঝো রাখতেন। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি শেষ করার আগে আমরা বর্তমান পরিস্থিতির সার জেনে নেই হুদয় বিয়ের সন্ধ্যের পর মুসলিমদের আসল শত্রু কোরাইশদের কাছ থেকে মুসলিমরা নিরাপদ হয়ে যায় এই অবস্থায় হুমকি ছিল দুটি খাইবারের ইহুদিরা এবং আরবের উত্তরভাগের ভাগের গোত্র যেগুলো ছিল রোমানদের আজ্ঞাবহ শক্তি খাইবারের দুর্গ জয়ের মাধ্যমে খাইবারের হাত থেকে মুসলিমরা নিরাপদ হয়ে যায় আর মোতারযুদ্ধ আর জাত আজ সালাসেলের মাধ্যমে মুসলিমরা আরবের উত্তরাংশে আধিপত্য বিস্তার করে এই সবকিছুই হয়েছিল হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আর এরপর মুসলিমদের সামনে মক্কা বিজয়ে আর কোন বাধাই থাকল না পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব মক্কা বিজয় নিয়ে আলসাই মোহাম্মদ আলাহি আসহাবিম আলহামদুলিল্লাহুল অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডব্লিউ ডবল অথবা ফেসবুক পেজ ডবল ফেসবুক ডট কম স্ল্যাশ রিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল কম স্ল্যাশ রেইন ড্রস মিডিয়া অথবা টু চ্যানেল ওয়ান ফাইভ